আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ রহমত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে জাকাত বিষয়ক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে আমরা জকাত সংশ্লিষ্ট আরেকটি দিক নিয়ে আলোচনা করবো ইনশা যে সমস্ত সম্পদের জাকাত দিতে হয় তার মাঝে অন্যতম একটি দেখ হচ্ছে জমিনে উৎপাদিত ফসলের জাকাত উৎপাদিত ফল ও ফসলের জাকাত এক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করব প্রথম বিষয় হচ্ছে কোন ফল ফসল এর জাকাত দিতে হবে কারণ জমিনে শাকসবজি উৎপাদিত হয় জমিনে ধান গম উৎপাদিত হয় তাহলে কোনটার জাকাত দিতে হবে জবাব জমিনে উৎপাদিত ফসল যেগুলি পচনশীল নয় সংরক্ষণ করে রাখা যায় এমন ফসলেরই জাকাত দিতে হয় দ্বিতীয় বিষয় আসবে জমিনে পচনশীল নয় সংরক্ষণশীল এমন ফসল ও ফলের জাকাত দিতে হবে যেমন ধান গম অন্যান্য আরো শস্যসমূহ অন্যভাবে ফল হিসাবে খেজুর কিসমিশ বা ওই জাতীয় ফল যা সংরক্ষণশীল সেগুলির জাকাত ফরজ তো জাকাত কখন দিতে হবে কখন ফরজ হবে জমি নিয়ে যখন চাষাবাদের সময় শস্য তোলার উপযোগী হবে ফল বা ফসল তোলার উপযোগী হয় তখনই তার জাকাত ফরজ হয় প্রশ্ন আসতে পারে এর কি কোনো নির্দিষ্ট নেশাব রয়েছে জোয়া ভাঁ নির্দিষ্ট নেশাব রয়েছে যেমন রসুলসাল আলী হুসাল্লাম বলেন শাহী বুখারি হাদিস এক হাজার নম্বর হাদিস এবং শাহী মুসলিম নয় উনআশি নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেন লাইসা পাঁচ ওষাকের কম যদি হয় তাহলে সেই ফসলে ফলে কোনো জাকাত ফরজ হবে না পাঁচ কত টুকু এক ওষাক সমান হলো ষাট শা আর এক শা সমান হচ্ছে আড়াই কেজি যদিও শাহ এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে একটি হলো ইরাকি শাহ আরেকটি হল মদিনার সাহ নবী সাল্লাহ আলী হুসাল্লামের সাহ মদিনার সাহ যেটি সেটি হচ্ছে আড়াই কেজি যদিও এটাকে আবার কেউ কিছু কম বেশি বলেছেন মূলত সাহ একটি পাত্রের নাম সেই পাত্রে খাদ্যদ্রব্য এর প্রকার হিসাবে কম বেশি হওয়াটাই স্বাভাবিক এই পাত্রে যদি বেশি ওজনসম্পন্ন খাদ্য দেওয়া হয় তাহলে বেশি ধরবে কম ওজনের খাদ্য দিলে কম ধরবে তো সাধারণত আমরা আড়াই কেজি বলব অতএব আড়াই কেজি যদি হয়ে থাকে তাহলে এমন খাদ্যদ্রব্য এমন শস্য আড়াই কেজি হলে পাঁচ বসাকে হচ্ছে তিনশো সাহা তিনশো সাহে হচ্ছে আপনার ৭৫০ কেজি ৭৫০ কেজি প্রায় সাড়ে উনিশ মন তাহলে জমিনে উৎপাদিত ফল ও ফসল এর নেশাব হচ্ছে তা কমপক্ষে সারে উনিশ মন হতে হবে সারে উনিশ মন যদি হয় তাহলে তার জাকাত ফরজ হবে আর যদি এর চেয়ে কম হয় তাহলে জাকাত ফরজ নয় এরপরে আসি আমরা আরেকটি বিষয় জাকাত দেওয়ার সময় এখন একই জাতীয় শস্য সারে উনিশ মন হবে না একজন ব্যক্তির ফসল একাধিক হলেও সাড়ে উনিশ মন হলেই চলবে জব না আপনার ফসল বহু ধরনের হতে পারে তবে একই জাতীয় ফসল যদি একাধিক প্রকারও হয়ে থাকে তাহলে সেটা হতে পারে যেমন ধান বহু কোয়ালিটির বহু প্রকারের ধান রয়েছে সব ধান মেলেই যদি সাড়ে সাতশো কেজি বা সাড়ে উনিশ মন হয় এ ধানের সাথে গমকে মেলাবেন না গমের সাথে ডালকে মেলাবেন না খেজুরের সাথে কিসমিশকে মেলাবেন না সব আলাদা আলাদাভাবেই হবে তবে ধান একাধিক প্রকার রয়েছে ডাল অন্যভাবে রয়েছে ধান একাধিক প্রকার তাই একাধিক প্রকার ধান সেটাকে এক বলে গণ্য করা যাবে কোনো অসুবিধা নেই কোন সময় আমরা এই জাকাত বের করব। ফসলের উৎপাদিত ফল ও ফসলের জাকাত কোন সময় বের করব। এ মর্মেহাদিসে এসেছে আল্লাহ সুবাহ সুরাহাম নাম একচল্লিশ নম্বর আয়তে বলেন ও আত হাক্কা হু ইউমা আপনি জমিন থেকে যে ধান তুলবেন এবং সেই ধান আপনি ধান সুন্দরভাবে ঘরে তোলা প্রস্তুত করবেন সেদিন এর পরে নয় এর আগেও নয় ঠিক এই সমস্ত ফসলগুলি যেদিন ঘরে তোলা হবে সেদিনই এই তার জাকাত দিতে হবে জাকাত কি পরিমাণ আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যেটি সহি হাদিস এক হাজার নম্বর হাদিস তিনি বলেন আবদুল্লাহ ইবিনা অমর রদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন নব্বী সাল্লাহ বলেন যদি শস্য ফসল উৎপাদিত হয় আকাশের বৃষ্টি দিয়ে অথবা ভাষমান পানি দিয়ে তেমন এর পিছনে ব্যবহার বহন করতে হয়নি তাহলে আল আল্লাশরূপ এটাকে অসর বলা হয় অর্থাৎ দশ ভাগের এক ভাগ মানে দশ মনে এক মন অর্থাৎ এক মনে চার শের এভাবে এটি জাকাত বের করতে হবে ও ফিমা সুকিয়া বিন্যস্ফুল যদি এমন হয়ে থাকে সেই সম্পদ বা সেই ফসল ও ফল উৎপাদিত হচ্ছে আকাশের পানি দিয়ে নয় জমিনের ভাসমান পানি দিয়ে নয় বরং প্রচুর পরিমাণে সেচ দিতে হয় শ্রম দিতে হয় তাহলে এই ক্ষেত্রে এমন শস্য ও ফলের জাকাত হচ্ছে নিষ্ফল অসুর এক বিষমাংশ বিষ্মনে এক মন অর্থাৎ মনে দুই সে এভাবে তার জাকাত এই পরিমাণ তার জাকাত দিতে হবে প্রশ্ন আসতে পারে আরও কিছু আপনি এই ফসল বা ফল উৎপাদনের ক্ষেত্রে অনেক কিছু ব্যয় করেছেন যেগুলি ব্যয় করেছেন সেগুলি ধরনের হতে পারে অনেক সময় চাষাবাদ করার সময় আপনি ঋণগ্রস্ত হয়েছেন তাহলে সেই ঋণ পরিশোধ করবেন কি না অথবা চাষাবাদের সময় ঋণগ্রস্ত হতে হয় সেই ঋণ আপনি পরিশোধ করবেন কিনা। বা আপনি এই চাষাবাদ ধান করেছেন এর পিছনে অনেক খরচ হয়েছে আপনার এখন এই খরচ আপনি জাকাত দেওয়ার পূর্বে নেবেন কি না জো আপ হা বিশেষ করে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন এই চাষাবাদের পিছনে আপনি ঋণ করেছেন তাহলে অবশ্যই আপনি ফসল তোলার পরেই সেটা দিয়ে বাকি যেটুকু থাকবে সেটা থেকে আপনি জাকাত বের করবেন অন্যবভাবে আপনি এর পিছনে অনেক ব্যয় করেছেন সেই ব্যয় এখনও সংগ্রহ হয়নি তাহলে এই ফসল সংগ্রহ করে সেটা থেকে আপনি ব্যয় যা করেছেন সেটি নিয়ে নিয়ে বাকি যেটুকু থাকবে সেটা বিশ ভাগের এক ভাগ অর্থাৎ মনে দুই সের করে আপনি তার জাকাত বের করবেন সম্মানিত শ্রোতা আমরা জানলাম জমিনে উৎপাদিত ফসল ও ফলের জাকাত সেই সব ফল ও ফসল যেগুলি সংরক্ষণশীল পচনশীল নয় তাহলে আজকে দেখা যায় আমাদের চাষাবাদে আলহামদুলিল্লাহ অনেক চাষাবাদ হয়ে থাকে ফসলের মাঝে যে ফসলগুলি দেখা যায় যে এই ফসলগুলি চাষাবাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পচনশীল যেগুলি যেমন সবজি জাতীয় সেই শীতকালীন সবজি আলু অথবা কপি অথবা এই জাতীয় প্রচুর পরিমাণে চাষাবাদ করা হয় তাহলে সেগুলির কি কোনো জাকাত নেই জবাব হাঁ এগুলির জাকাত রয়েছে তবে কিভাবে জাকাত সেগুলি উৎপাদিত ফল ও ফসলের যেভাবে জাকাত আমরা বলেছি সেভাবে নয় বরং সেগুলির জাকাত হচ্ছে ব্যবসায়ী সম্পদ হিসাবে কারণ এটা আপনার একটা ব্যবসা কেউ আলুর খামার করছেন কেউ সবজির খামার করছেন সুতরাং সেগুলি একটি ব্যবসায়ী সম্পদ হিসাবে তার জাকাত দেবেন আসুন আমরা যেন আমাদের সম্পদের সঠিকভাবে জাকাত দিয়ে সম্পদকে উপবিত্র করতে পারি আল্লাহর আজাব থেকে রক্ষা পেতে পারি আল্লাহ সুবাহ হাত তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমাতালি বারকাত আল্লাহর কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু মুলকোর আন শিরোনামে রুলু মুলকোর আন শিরিজ सुनते कुरान भलो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख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 सकाल साढ़े शिक्षा शर प्रत्य এই সমস্ত আমলকে বর্জন করতে হবে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না समस्त मानसाम छाये जीवन के लिएकुमत वोट्टिरतर पर अब फिर सम्मानित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 বরং সেগুলির জাকাত হচ্ছে ব্যবসায়ী সম্পদ হিসাবে কারণ এটা আপনার একটা ব্যবসা এখন আসুন জমিনে উৎপাদিত ফসলের জাকাত এরপরেই দ্বিতীয় আরেকটি বিষয়ের জাকাত তা হলো ব্যবসায়ী সম্পদের জাকাত ব্যবসায়ী সম্পদের জাকাত আপনি কিভাবে দেবেন ব্যবসায়ী সম্পদের জাকাত ফরজ কী না আসলে ব্যবসায়ী সম্পদের জাকাত ফরজ কি না এ বিষয়ে কিছু মতামত রয়েছে কেউ কেউ বলেছেন ব্যবসায়ী সম্পদের কোনো জাকাত নেই আবার অনেকে বলেছেন ব্যবসায়ী সম্পদের জাকাত রয়েছে মূলত দলিল হিসাবে আমরা বলবো বলব আল্লা সালা বলেন যারা ইমান এনেছ তোমরা ব্যয় করো আল্লাহর পথে যে সমস্ত পবিত্র অর্থ সম্পদ তোমরা উপার্জন করেছ সুতরাং আপনার ব্যবসায়ী সম্পদ সেখানে উজাকাত রয়েছে প্রসিদ্ধিদ বলেন নজালাত ব্যবসায়ী সম্পদের বিষয়ে নাজিল হয়েছে অনুরবভাবে আল্লাহ সুহান আরেক সুরাই বলেন সোরা আরিয়াতের উনিশ নম্বর বলেন ওফি আলি হিম হাকি সা তাদের সম্পদে অধিকার রয়েছে সা এবং বঞ্চিতদের যারা আবেদন করে চায় তাদের ভিক্ষুক এবং বঞ্চিতদের অধিকার রয়েছে সেই সম্পদ ব্যবসায়ী সম্পদ হলেও সেই সম্পদ জমিনে উৎপাদিত হলেও সেই সম্পদ আরও যাই হোক না কেন ঠিক এমনইভাবে আমরা আরও কিছু সাধারণ হাদিস যেগুলি রয়েছে যে হাদিসটি জাকাত ফরজের ব্যাপারে দলিল হিসেবে উল্লেখ করা হয় সাহাবি মোয়াজ বিন জবরিয়াল হাদিস তিনি এমানে গিয়ে বললেন এ আলাম আলহিম সদকাত মিনা আলিহিম তো ওখাদু মিনাগ্নিয়া ইহিম ফচুর আদো আলাফর ইহিম যে সম্পদ থেকে তাদের সম্পদে আল্লাহ সবহান হাত তালা জাকাত ফরজ করেছেন যা ধনীদের থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে এ ধরনের সম্পদ ব্যবসায়ী সম্পদ আজকে অনেক ব্যক্তি রয়েছেন যার কাছে গৃহপালিত সম্পদ নেই পশু নেই যার কাছে ক্ষেত খামারের শস্য ফসল নেই যার কাছে এগুলি ছাড়া অথচ কোটি কোটি অসংখ্য ঘনিত অর্থ সম্পদ রয়েছে ব্যবসায় সম্পদ তাহলে কি তার জাকাত হবে না আর একজন মানুষ বিস্মন ধান তিনি উৎপাদন করবেন জমিন থেকে তার জাকা তা হতে পারে না অনুরবভাবে অনেক বর্ণনা পাওয়া যায় সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ হতে সাহাবি আবদুল্লাহ ইবনে অমার রদি আল্লাহতাল আনুহ হতে এবং প্রসিদ্ধ তাহবে আতা হতে প্রসিদ্ধ তাবে এই অমার আবনা আজিজ রাহমা হতে অনেক বর্ণনা রয়েছে যেগুলি ব্যবসায় সম্পদের জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি ব্যবসায়ী সম্পদে জাকাত এর কোনো শর্ত আছে কি না জবাব হাঁ ব্যবসায়ী সম্পদের জাকাতের শর্ত রয়েছে শর্ত হলো প্রথম শর্ত হচ্ছে এই সম্পদের একটি নিসাব পরিমাণ হতে হবে দ্বিতীয় শর্ত হলো। এ সম্পদে পূর্ণ একটি বছর হতে হবে যে সম্পদ দিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন যে ধরনের এই সম্পদ হোক না কেন সেটি কাঁচামালও হতে পারে সেটি বিভিন্ন বিষয়ও হতে পারে খাদ্যদ্রব্যও হতে পারে তাহলে সেই সম্পদের প্রথম বিষয় হল নির্দিষ্ট পরিমাণ হওয়া আপনার সম্পদ যদি সাড়ে সাত ভরি স্বর্ণ বা পঁচাশি গ্রাম স্বর্ণ এই সমপরিমাণে হয় অথবা সাড়ে বাউন্ন ভরি রৌপ্য এই পরিমাণে হয় বর্তমান বাজারে সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বান্ন ভরি রৌপ্য একটি বিরাট পার্থক্য হয়ে যায় তাহলে কোনটি আমরা গ্রহণ করব আসলেই এক্ষেত্রে বিজ্ঞ আলম সমাজ বলেন সমাজের মানুষ যদি অধিকাংশ দরিদ্রের সংখ্যা বেশি হয় তাহলে কম পরিমাণটা ধরা ভালো তাহলে সাড়ে বন্য তোলা রৌপ্য আর যদি দরিদ্রর পরিমাণ কম হয় জাকাত নেওয়ার মানুষ নেই তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ যাই হোক আপনি যেটি ইচ্ছা ধরতে পারেন সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বন্য ভরি রৌপ্য সমপরিমাণ অর্থ যদি আপনার ব্যবসার পুঁজি হয়ে থাকে শুধু ব্যবসার পুঁজি বলতে বর্তমান যা কিছু রয়েছে অর্থ মাল এবং সব কিছু মিলে তাহলে সবগুলি মিলে যদি এই পরিমাণ হয়ে থাকে এবং বা এর চেয়ে বেশি হয় এবং পূর্ণ এক বছর আপনার অধীনে থাকে তাহলে আপনার উপর জাকাত অবশ্যই ফরজ হবে আপনাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা হিসাবে বছর পূর্ণ হলেই জাকাত ফরজ হবে সম্পূর্ণ জাকাত নগদ ক্যাশ বা নগদ যে সমস্ত ব্যবসায়ী পণ্য অথবা যা কিছু রয়েছে সব মিলে বা মানুষের কাছে আপনার কিছু পাওনা রয়েছে যেটি সম্ভাব্য পাবেন আপনি নিশ্চিত সেগুলি সব কিছু হিসাব করে আপনি শতকরা আর এ টাকা হিসাবে এর জাকাত এর করবেন এটাই হলো ব্যবসায়ী সম্পদের জাকাতের নিয়ম সম্মানিত দর্শক শ্রোতা এ জাকাতের সাথে আরেকটি দিক রয়েছে সেদিক হলো যেমন আমরা আগে বলেছি রেকাজ এবং মা এর জাকাত রেকাজ বলা হয় রক্তজনের বহু অর্থাৎ জাহেলি যুগে অমুসলিমদের কোনো সম্পদ যদি ভূগর্ভে পতিত থাকে সেটা হয়তো রুখেছে এখন আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এটা পেয়েছেন তাহলে এমন সম্পদেরও জাকাত দিতে হবে তবে এই জাকাত দেওয়ার এটার কোনো পরিমাণ নেই এবং এটার কোনো সময় সীমাও নেই যখনই আপনি পাবেন যতটুকুই পান তার খমুস পাঁচ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে অন্যভাবে খনিজ সম্পদ এ খনিজ সম্পদেরও জাকাত দিতে হবে তবে খনিজ সম্পদের জাকাত কিভাবে হবে যেহেতু স্বর্ণরোপ্য সেগুলি এক প্রকার খনিজ সম্পদ তাই স্বর্ণরোপ্যর সাথে সম যখন কেউ খনিজ সম্পদ পাবেন সেই ক্ষেত্রে এই পরিমাণ যদি হয় তাহলে শতকর আড়াই হিসাবে তার জাকাত বের করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা জাকাতের বিষয়গুলি মোটামুটি সংক্ষিপ্তভাবে আমরা জেনেছি প্রথম বিষয় হল জাকাত দিতে হবে আপনাকে স্বর্ণ ও রৌপ্যের সেক্ষেত্রে আমরা বলেছি ক্ষেত্রে দুটি শর্ত একটি হল নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম রৌপ্য পাঁচশত গ্রাম বা সাড়ে বান্ন ভরি পূর্ণ এক বছর আপনার মালিকানায় থাকলে শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত দেবেন গৃহপালিত পশু ওঁট গরু ছাগল ওট সর্বনিম্ন পাঁচটি গরু সর্বনিম্ন তিরিশটি ছাগল সর্বনিম্ন চল্লিশটি আপনার অধীনে পূর্ণ এক বছর হলে এবং সেই গুল পশুগুলি যদি সায় এমা হয় বছরের অধিকাংশ সময় নিজে চড়ে বেড়ায় এর পিছনে তেমন ব্যবহার বহন করতে হয় না এবং এগুলিকে কোনো কাজে আপনি ব্যবহার করেন না তাহলে এর জাকাত দিতে হবে তার জাকাতের বর্ণনা আমরা দিয়েছি অন্যভাবে জাকাতের সম্পদ হচ্ছে জমিন হতে উৎপাদিত ফল ফসলের জাকাত আমরা এই ক্ষেত্রে বলেছি দুটি বিষয় লক্ষণীয় প্রথম বিষয় হল একটি নির্দিষ্ট পরিমাণ হতে হবে সেই পরিমাণ হচ্ছে সাড়ে উনিশ মন যেটি শহী বুখারি মুসলিমের হাদিসে প্রমাণিত দ্বিতীয় হলো যদি সম্পূর্ণ আকাশের বৃষ্টি বা ভাসমান পানি দিয়ে হয়ে থাকে তাহলে আপনি জাকাত দেবেন দশমাংশ এটার নামেই হলো অসর বলা হয় দশ ভাগের এক ভাগ দশ মানে এক মন বা এক মনে চারশের আর যদি নিজেদের শেষ বা অন্যান্য কিছু দিয়ে হয়ে থাকে তাহলে এর জাকাত হচ্ছে নেস্ফুল আসর বিষমাংশ এক বিষমাংশ বিষ্মনে এক মন বা এক মনে দুই সের অন্যভাবে জাকাত দিতে হবে যে সমস্ত ভূগর্ভে পতিত সম্পদ যার কোনো মালিক নেই আপনি পেয়ে থাকেন তার জাকাত পাওয়া মাত্রই এর কোনো পরিমাণ নয় পাওয়া মাত্রই এর জাকাত দিতে হবে পাঁচ ভাগের এক ভাগ অন্যভাবে খনিজ সম্পদ হলে তার জাকাত দিতে হবে স্বর্ণ ও রৌপ্যের সম পরিমাণ সম্পদ যদি হয়ে থাকে সাড়ে সাত ভরি স্বর্ণের সমান অথবা সাড়ে বান্ন ভরি রৌপ্যের সমান তাহলে শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত বের করবেন সর্বশেষ বিষয় হল ব্যবসায়ী সম্পদ এ ব্যবসায়ী সম্পদের জাকাত হচ্ছে আপনার ব্যবসায়ী সম্পদ সব কিছু হিসাব করে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রৌপ্যে এর সমমূল্য আপনার ব্যবসার পুঁজি হয়ে থাকে যে ব্যবসা শুরু করেছেন এবং এই পুঁজি তার চেয়ে কখনও কমবে না পূর্ণ এক বছর আপনার অধীনে থাকবে বা এর চেয়ে যত বেশি হোক না কেন বৎসর পূর্ণ হলে যেটি লাভ হবে সেই লাভসহ একত্রে হিসাব করে তার জাকা আদবের করতে হবে শতকরা আড়াই টাকা হিসাবে এভাবেই আমরা আমাদের সম্পদের জাকা আতবের করে সম্পদকে উপবিত্র করার চেষ্টা করব। আল্লা সুভানাভত আল্লাহর সন্তুষ্টিও অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাবুলি আলামিন আমাদের সকলকে সচেতন হয়ে সতর্ক হয়ে এসব কিছু জাকাত যেন আমরা সঠিকভাবে দিয়ে আমাদের ইমান ও ইসলামকে আরও সুন্দর করে নিতে পারি সমাজে অসহায় দরিদ্রের প্রতি সহায়তা প্রদর্শন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিৎ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা জাকাতের এমনই আরও খুটিাটি কিছু বিষয় থাকতে পারে যেগুলি এভাবে হয়তো বিস্তারিত সব আলোচনা করা সম্ভব নয় সেগুলি প্রয়োজনীয় সম্ভব বিজ্ঞ সমাজের কাছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব মৌলিক বিষয়গুলি আমরা আলোচনা করেছি আসুন আমরা সেই আলোকে আমাদের জাকাত দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহান আমাদের সকলকে সে দান করুন আমিনা أستغفرك وتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته दाय करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 থ্রি জিরো ডবল জিরো এইট কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইমাদের দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হল শরীয়তের নামে নতুন সৃষ্টি করা पुन सम्प्रचारे पीट टी बांगलाय